السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين وديو درشوك من دولي اپنا را دیکھن بانغلابز تیوی دن دنیا اوپوکار الجنو اخیرت تر پاتھی و شنگر وقرات جنو اما در شاتت تکون اما در پرگم دیکن شنون ایبون عمل قرات ششتا کرون اللہ تعالی اما دل کے توفیق دین آمین دھرابا ہی کالو چنار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 তাবিজ তো কোরআনে নেই বলছে হ্যাঁ আমি আপনাকে দেখাবো কোরআনের তাবিজ তারপর ওই কোরআনের তফসিল নিয়ে এসে দেখালো যার ভূমিকাতে তাবিজ লেখা আছে কোরআনের তাবিজ বানানো আছে এক বই বলছে তাবিজ বানানোর আমাকে সাহায্য কর দেখছেন সাহায্য কার কাছে চাওয়া যায় একমাত্র আল্লাহ বি মুমিন মুসলিম তুমি নামাজে প্রত্যেক রাখাতে বলছো আল্লাহকেদত চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি হত বলবেন তাহলে আপনি কি কারো কাছে সাহায্য চান না কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যায় না সাহায্য চাওয়া যায়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 কাছে কোন রকমের সাহায্য ভিক্ষা করা কোনোভাবে যেটা শির হবে আলী কোন বলে তাবিজ লিখে আপনি আপনার বাজুতে বেঁধে রাখলেন আর আলী আপনাকে সাহায্য করবে যদি এই বিশ্বাস করেন তো মুশরেখ হতে অবশিষ্ট কিছু থাকবে আল্লাহ রকম বই দেখে দেখে তাবিজ লিখছে অনেক ডাক্তার আছে বই দেখে চিকিৎসা করে তাই না হোমিওপ্যাথিক ডাক্তার দেখেছেন আপনি রোগ বললেন তখন পাতা উল্টে উল্টে উল্টে উল্টে সেই রোগ দেখে ওষুধটা দেখলো তারপর দিল আপনাকে তো ফকিরের চিকিৎসার চিকিৎসক অনেক আছে যারা বই দেখে চিকিৎসা করে তাবিজ লিখে তারা বোঝে না এতে কি আছে দেখে লিখে আরবি উর্দু লিখতে জানে লিখে দিল নাকশে সুলাই মানি তাবিজের বই তাই না এগুলো হচ্ছে সিরেক কোরআনই তাবিজ লিখাও না যায়জ তাই না কেন না যায়জ যেহেতু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 আমি রোগগ্রস্ত হলে পক্ষ থেকে আসে আল্লাহ মুক্তি আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন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 सकल समस्थान एक कथार मध्य अपना ইসলামী প্রশিক্ষণ বাংলায় প্রিয় দর্শক মন্ডলী আমরা যে কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে যে কোরআনী তাবিজ ব্যবহার করা যায়জ নয় কেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া ঝাড় ফুঁকের অনুমতি দিয়েছেন তাই না ঝাড় ফুঁক সেরিক না ঝাড়ফুঁক তাকে করা হয়েছে তিনি করেছেন করিয়েছেন ঝারফুকের অনুমতি রয়েছে কোরআনই তাবিজ ব্যবহার করা যদি অনুমতি থাকত। নিশ্চয়ই তার কোনো না কোনো বর্ণনা বা তার কোনো না কোন অনুমতি বর্ণিত হতো বোঝা গেল যে তাবিজ ব্যবহার করা যে কোনো তাবিজ জায়েজ না তাবিজ ব্যবহার করা শিরিক কেন। কেন কেন শিরিক এই সাহেব হামজা বলছেন দেখাল তো আলা আলী ইবনে আবদুল্লাহ ইবনে হাকিম অবিহি হমরাহ আলি ইবনে আবদুল্লাহ ইবিন হাকিমের কাছে আমি প্রবেশ করলাম দেখলাম তার দেহে ওই যে লাল লাল কি যেন গুটি বের হয়েছে দানা বের হয়েছে তো আমি বললাম আলা তো আল্লিখো তামিম আহ এর জন্য কি তাবিজ বানবেন না এর তাবিজ নিলেই ভালো হয়ে যাবে যেমন আমাদের বললাম না ওই যে বাচ্চাদের বের হয় তখন কী দেয় তার মানে কি বলছেন রসুলাম বলেছেন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 আমি রোগগ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে আসে শেফা আল্লাহ মুক্ত করেন সুতরাং তাবিজ বানব হতেই পারে না রাসুল উল্লাহাম এই কথা বলেছেন আবুদাবুত্তির মিজের হাদিস আমের আল জোহানি। তিনি বলছেন রাসুল উল্লাহিস কাছে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 আমি কারো বায়াত করি না মুসনাদে আহমদ এবং হাকিমের হাদিস বোঝা গেল যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করবে সে মুশরিক হয়ে যাবে সুতরাং তাবিজ ব্যবহার করা হলো শিরিক বাকি থাকলো সুতো বাঁধা তাতে মাদুলি থাকে না কেবল কার থাকে কার বলে না যে মোটা সুতোকে কার বলা হয় মোটা সুতো বাঁধলে পরে কি বলছেন জবুদ রাজ স্ত্রী তিনি বলছেন কানা তার ওই যে লাল রঙে দাঁড়া বেরোলে কি একটা রোগ ছিল সে যুগে তো বাত বিসর্প রোগ সম্ভবত ওই শরীর বটে।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 স্বামী স্ত্রী আমার গায়ে হাত দিলেন ফা ওয়াজাদা মাসা খায়তিন তিনি দেখলেন যে আমার ঘরে একটা সুতো বাঁধা আছে ফা কালামা হাজা কি ব্যাপারে সুতোটা কিসের কি কিসের সুতো এটা ফাকুলতু এই সুতোটা পরে এই হোমরা রোগের জন্য এই সুতো পরে দেওয়া হয়েছে আমাকে বুঝতে পাচ্ছেন ঠিক ওই যে কার পরা যাকে বলে এই সুতোটা পরে আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে বংশধর আবদুল্লাহ পরিবার থেকে সম্পর্কহীন হয়েছে আবার তার মানে এই সুতো বাঁধা কি হলো আব্দুল্লার পরিবার থেকে মাঝে আবার তৌহিদবাদীদের উচিত নয় এই শ্রেণীর কিছু ব্যবহার করা ঘরে ঘরে ঘরে ঘরে দেখবেন মহিলার হাতে পুরুষের হাতে ছেলেদের গলায় তাবিজ বাঁধা তৌহিদবাদী যে হবে তারা এতে বিশ্বাস করবে কেন এতে বিশ্বাস করবে কেন যদিও টিভিতে এলান আসছে প্রচার আসছে এই তাবিজ ব্যবহার করুন নেই হবে টিভিতে আজীব কারণ ব্যবসায়ী ব্যবসা বড় বড় ব্যবসা চলছে এই লকেট ব্যবহার করলে চাকরি না পেলে হন্য হয়ে ঘুরছেন চাকরি পাচ্ছেন না আপনি চাকরি পেয়ে যাবেন শুভান আল্লাহ এক এক রকমের টোপ দিয়ে এই সব জিনিস বিক্রি করা হচ্ছে ব্যবসা চলছে কাবা শরীফের দরজা তার প্রচার চলছে ব্যবসা চলছে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 তৌহিদের সাথে আত্মসমর্পণ করা এবং সমস্ত কিছু মেনে নিয়ে তার আনুগত্য করা আর শিরিক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করা যে মুসলমান হবে সে সির্কের সাথে সম্পর্কে থাকতে পারে না জড়িত থাকতে পারে না তাকে সিরিখ মুক্ত হতে হবে সিরিখ মুক্ত হলে বাঁচার উপায় আছে আর সিরিখ মুক্ত না হলে বাঁচার কোনো উপায় নেই মোট কথা বুঝতেই পারলেন যে সুতো বাঁধা হলো সিরেক রসুল্লাহ সালিয়া আরো বলেছেন এবং তাবিজ বাঁধা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 একজন মুসলিমের কাছে নিয়ে যান গ্রামের ইমামের কাছে নিয়ে যান একজন পরহেজগার মানুষের কাছে নিয়ে যান গিয়ে ঝাড়ফুঁক করান তাই না কোরআনের আয়াত দিয়ে ঝাড় করবে শহি হাদিস দিয়ে ঝাড় করবে কিন্তু আপনি তা না করে যদি মুশরিকদের কাছে নিয়ে গিয়ে ঝাড় করান তো আপনি তৌহিদবাদী হলেন কী করে তৌহিদবাদী হতে হলে শিখ থেকে সম্পর্কহীন হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন প্রিয় দর্শক মণ্ডলী সময় শেষ হয়েছে আশা করি আগামী প্রোগ্রামও আমাদের সাথে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 আমি আপনারা দেখছেন